এসে পড়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আর যদি তারা দেখে আয়াতন কোন प्रवृत्ण कर प्रत वस्तु स्थितिशील हो जाए আর তাদের নিকট পৌঁছেছে মিনালি এ পরিমাণর যাতে সাবধান বানে রয়েছে ঠিকমাতম বালিগতন অর্থাৎ উচ্চ স্তরের জ্ঞান অর্জনের উপাদান রয়েছে ফামা তুনের নদুর বস্তুত ভীতি সঞ্চারক বস্তুসমূহ তাদের কোনো উপকারে আসে না আর তাদের নয়নসমূহ অবনমিত হবে ইয়া হুজুনা এরূপে বের হতে থাকবে মিনাল আজ দাসি কবর সমূহ হতে যেমন পঙ্গপাল ছড়িয়ে পড়ে অর্থাৎ আমার বান্দা নু আলাইকে অবিশ্বাস করেছিল ও কলু এবং বলেছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল আমি পরাভূত ফাং অতএব আপনি প্রতিশোধ গ্রহণ করুন অতঃপর আমি খুলে দিলাম আবু সামাই আসমানের দ্বার পানি জমিন আমি নৌকে আরোহন করালাম তক্তা ও পেরেকযুক্ত নৌকাতে আর আমি তাকে থাকতে দিলাম আয়াতান উপদেশ গ্রহণের জন্য ফাহাল মিমুদ্দাগির অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি ফাঁকাই ফাঁকা না অনন্তর কিরূপ আমার আজাব ও ভীতি প্রদর্শন আমি পাঠালাম তাদের প্রতি এক এমন ভাবে উপরে ফেলেছিল যেন তারা যেন তার উৎপাদিত অতএব কে উপদেশ গ্রহণকারী আছে কি সম্প্রদায় অবিশ্বাস করলো বিনসুলগঞ্জকে বললো আবাস আবাসারমা ওয়াহিদান। তবে কি কেবল তারই উপর হলো না আমাদের সকলের মধ্যে বাল হুয়া বরং এ ব্যক্তি কাজাব আশির বড় মিথ্যাবাদী অহংকারী তারা শীঘ্রই জানবে আপনি তাদেরকে লক্ষ্য করতে থাকুন এবং ধৈর্য ধরে থাকুন আর তাদেরকে বলে দিন যে আন্নাল মা কুপের পানি ইসমাতুম বাইনাহুম তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে কেমন হল আয়াবি আমার আজাব ও ভয় প্রদর্শন আমি তাদের উপর পাঠালাম একটিমাত্র মাত্র ফাকানু ফাশি তারা কাটার চূন্য আমার আজাব অনুদর এবং ভয় প্রদর্শনের আনা আর আমি কুরআনকে সহজ করে দিয়েছিলিস দিক্রী উপদেশ গ্রহণের আমার সমস্ত নিদর্শনকে অবিশ্বাস করল ফুম অতএব আমি তাদেরকে পাকড় করলাম আজিজিম পরাক্রান্ত শক্তিমানের মতো জন্য আসমানে কিতাব সমূহে কোনো অব্যাহতি রয়েছে নাকি তারা বলে যে আমাদের এমন দল রয়েছে যারা বিজয়ী থাকবে হবে এবংামত্রিয়ামত বড় কঠোর তিক্ত কর ইমিনা এ অপরাধীরা ভ্রান্তি ও নির্বুদ্ধিতার মধ্যে রয়েছে তখন তাদেরকে বলা হবে দোজকের স্পর্শ আস্বাদন কর আমি প্রত্যেক বস্তুকে খোলা সৃষ্টি করেছি খদার পরিমাণ দিয়ে ওয়ামা আমরুনা আমার হুকুম এমন একবারই হয়ে যাবে কালাম হম বাস যেমন চক্ষুর পলক বলে না আর আমি ধ্বংস করে ফেলেছি আশ আকম তোমাদের সপন্থীদেরকে ফাহাল মিম্মদ্দাকির আচ্ছা উপদেশ গ্রহণকারী কেউ আছে কি অকুল্লু সাই ইনফা আলু আর এরা যা কিছুই করে থাকে ফিজুবুর সবই আমল নামার সমূহ লিখিবদ্ধ রয়েছে াহর উদ্যান সমূহ ও নহর সমূহের মধ্যে থাকবে এক উত্তম স্থানে ইন্দা মালিক সর্বশক্তিমান বাদশাহের সান্নিধ্যে অবস্থান করবে